সৌরা আলে ইমরানের আটাশ নম্বর আয়াত থেকে আজকে আমাদের আল্লাহ মমিনরা যেন আউলিয়া হিসাবে গ্রহণ না করে কোন কাফেরদেরকে মমিনদেরকে ছাড়া অর্থাৎ মমিনরা মোমিনদেরকে নিজেদের আউলিয়া হিসাবে গ্রহণ করবে কোনো কাফের কে আউলিয়া মনে করবে না আল্লাহ হিফিস যে ব্যক্তি এমনটি করে বসে তাহলে এটা আল্লাহর সঙ্গে তার কোন সম্পর্ক থাকলো না ইতাকু মিনহুম তো কহ তবে তাদের কাছ থেকে যদি তোমাদের কিছুটা ভয়ের কারণে বা কিছুটা নিরাপত্তা জনিত কারণে কিছুটা প্লে করতে হয় কিছু রোল প্লে করতে হয় সেটা কনসিডারাবল আছে ওয়াইউ হাজের রুকুমুল্লাহ নাফসা আল্লাহ তালার নিজের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন সাবধান করছেন ওয়াইল আল্লাহ মাসুইর আল্লাহ তালার কাছেই সবাইকে একদিন ফেরত যেতে হবে। আল্লাহ বললেন যে মমিনটা যেন মমিন ছাড়া কোন আউলিয়া গ্রহণ না করে এখন আউলিয়া লিয়া শব্দের অর্থ কি আমরা কিছুটা অন্যান্য সময় আলোচনা করেছি আজকে ডায়রে আয়ত্ত চলে এসেছে আউলিয়া একটি আরবি শব্দ এর অর্থ আমাদের দেশে কি বুঝায় খুব বড় কিছু একটা বুজুর্গাও লিয়া পিরসাপ কিছু এরকম কিছু জিনিস আর কি এবং বড় আউলিয়া একজনকে নিজাম উদ্দিন আউলিয়া আচ্ছা ঠিক আছে উনি কেমন ছিলেন আশা করি ভালো ছিলেন আশা করি আল্লাহ তালা ওনাকে তিনি ভালো আমল করলে আল্লাহ তালা কবুল করবেন জানাতা উসদান করবেন তো উনি তো মানুষ একজন আউলিয়া কিন্তু একজন না একজনের বহুবচন একজনের জন্য ওয়ালি আর তার বহু বচন হচ্ছে আউলিয়া এখন নিজামউদ্দিন একজন না তিনি অনেকজন একজন তো তিনি তো ভাষার দিক থেকে বলা যায় আউলিয়া বলে বড়জন তাকে এটা একটা ভাষাগত ভুল আমাদের দেশে আরবি ভাষাকে বাংলা এনে ব্যবহার করার ক্ষেত্রে এরকম কিছু ব্যাকরণগত ভুল হয়ে গেছে তাহলে এটা একটা প্রথম পয়েন্ট যে একজন মানুষ ওয়ালি হতে পারে কিন্তু তিনি একজন আউলিয়া হতে পারেন না এই ভুলটা ক্লিয়ার হলো যদিও একটা কথা আছে যে খাতা উনসা যে ভুলটা সমাজে সবাই করে ওটাকে আর ভুল ধরে না লোকেরা সবাই এটা চলে আসছে করে আসছে ভুল হয় কেমনি আর ভুল হলে এত লোকে বলে নাকি এই ধরনের একটা ধারণা কিন্তু আসলে তো আস্তে আস্তে তো ভুলগুলা শোধরানো দরকার শিক্ষা দরকার যে একজন ওয়ালি হতে পারে কিন্তু একজন আউলিয়া হতে পারে না এখন ওয়ালি শব্দটার অর্থ কি এটা জানা দরকার ওয়ালি অর্থাৎ আমরা বুজুর্গ এরকম কিছু বুঝলাম ঠিক আছে তো কিন্তু শব্দ ভাবে ওয়ালি হচ্ছে এখন আল্লাহ তালা বলছেন যে মোমেনরা মোমেন ছাড়া কাফের কে ওয়ালি বা আউলিয়া হিসাবে গ্রহণ করবে না তো এখানে কি বুজুগ বোঝানো হয়েছে আমি কাকে বুজুর্গ মনে করব আমার কি কোন বুজুর্গ মনে করার সুযোগ আছে কিনা বা কাফের কে বুঝুর্গ কোরআন হাজি ওয়ালি শব্দের অর্থ হচ্ছে যেমন আল্লাহ তালাও আমাদের ওয়ালি আয়াতুল কুরসুর পারিস বাকার তাপসিল আমরা শুনেছি আল্লাহ তালা আমাদের যারা ইমানদার অর্থ কি তো আল্লাহ তালা কি আপনি বুজুর্গ বলবেন নাকি না এটা তো আল্লাহর জন্য প্রযোজ্য না ইট ইস নট আপলি কেবল তাহলে শব্দের অর্থ কি ওয়ালি শব্দের একটি এই কোরআন হাজি যে অর্থ হিসেবে একটি শব্দ দিয়ে তোর অনুবাদ করলে ক্লিয়ার হয় না ওয়ালির অনেকগুলো শব্দ মিলে তার অর্থটা বোঝা যায় ওয়ালি মানে আপনার একান্ত আপনজন। যিনি আপনার কল্যাণকামী আপনার শুভাকাঙ্ক্ষী আপনার উপকারী আপনি বিপদে পড়লে যিনি আপনাকে সাহায্য করতে পারে। যিনি আপনার একান্ত আপনজন। তো এইজন্য আল্লাহ আল্লাহতালা আমাদের ওয়ালি আমরা আল্লাহ তালার ওয়ালি মানুষ হইতে পারে একজন আরেকজনের ওয়ালি তো আল্লাহ তার মানে আল্লাহ একান্ত সাহায্যকারী। উপকারী বিভদ থেকে রক্ষাকারী মনের দুঃখ আল্লাহ তালার কাছে নিঃসংকোষে বলা যায় নাকি কোনো আপত্তি আছে কোন প্রাইভেসি নাই আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো প্রাইভেসি নাই একান্ত আপনার এত কাছের কেউ নাই আপনার স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী ছেলে মেয়ে পিতা মাতা তাও এত কাছের হতে পারি না আল্লাহ তালা কাছে যত কথা বলা যায় তো আল্লাহ তালা আমাদের এত কাছের এত আপনজন তিনি আমাদের ওয়ালি আর আমরা যদি ওই যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরাও হতে পারি আল্লাহ তালার ওয়ালি তো আল্লাহ আমাদের ওয়ালি আমরাও হতে পারি আল্লাহ তালার ওয়ালি যদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন তাহলে এটা বুঝলাম যে আল্লাহ কেমনে আমাদের ওয়ালি হবেন আমরা কেমনি আল্লাহ হবো আমাদের আল্লাহ হাদিসুল একটা আছে। আল্লাহ কিভাবে হওয়া যায় আলোচনা শুনেছিলাম কিনা শুনিনি একটা হাদিস আছে হাদিসের নাম হাদিসা ওয়ালি হওয়ার হাদিস এই হাদিসটা পড়লে তাহলে তো ওয়ালি হওয়ার জন্য কি কি আমল করা লাগবে সেখানে বলা আছে প্রথম হচ্ছে আল্লাহ আল্লাহতলা বলেছেন যে আমার নিকটস্থ হওয়ার জন্য যে সমস্ত আমলগুলো করা লাগে তার মধ্যে ফরজ আমলের তুলনায় আর কোন বড় আমল নাই মিমা তারা তো আলোহে আল্লাহর করবত হাসিল করার জন্য আল্লাহ তালা নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তালা বলি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি আমল কোনটা ফরজ আমলগুলো ফরজ আমল তো সোজা আমরা কত জীবন করে আসছি এইটা আর বড় আমল হলো কেমনি কেউ কেউ তাই না কিন্তু আমরা কেমন করে করেছি তার উপরে নির্ভর করে আমাদের আমলটা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হাজ আমাদের জাকাত ফরজ শরীয়ত হুকুম হাকাম হালাল হারাম পর্দা পশিদা ইগুলো স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে কিনা এইটার উপর নির্ভর করে আল্লাহ তালার বলি হওয়া এগুলো যত কোয়ালিটি সম্পন্ন হবে নামাজকে একদম ওক্ত হওয়ার সঙ্গে নামাজ আদায় করার পেরেশানি শুরু হয়ে যাবে ঠিক আছে আরো এক ঘন্টা বাকি আছে একটু পরে পড়লেও হবে আল্লাহর বলি হওয়া যাবে না জামাতে পড়লে তো ভালো না পড়লে আর কি হবে তাহলে আল্লাহর বলি হওয়া যাবে ফরজটাকে একেবারে সব দিক থেকে মোকাম্মল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে কোন কম্প্রোমাইজ করবে না ফরজের ক্ষেত্রে এইরকম লোক প্রথম আল্লাহর জন্য ফরজের ইবাদত ফরজ হুকুমগুলোকে আদায় করার ক্ষেত্রে একেবারে মান যেভাবে ষোলো আনা আদায় হয় সেভাবে সে চেষ্টা করে এরপরে এখানে খান্ত হয় না ফরজটাকে ঠিকমতো সিকিউর করে এরপরে আমার বান্দা সুন্নতের দিকে যায় বিনা ওয়াফেল এরপরে নফল সুন্নতের দিকে তার ঝোঁক বাড়তে থাকে ক্রমান্বয়ে বাড়তে থাকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে আসে হাত্তা ওহেবাহু তার আমল দেখে আমি তাকে মহাব্বত করা শুরু করে দিই তার ফরজ ঠিক মতো আদায় করে ফেলে এরপরে সুনত নফলের মধ্যে তার শক ইতিয়াত আগ্রহ বেড়ে যায় বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসে যে আমি তাকে মহাব্বত করা শুরু করে দেই তাহলে আল্লাহর ওয়ালিকে আল্লাহ কি করেন মহাব্বত করেন আহবাব তুহ যখন আমি তাকে মহাব্বত করি ফুন্তুবিহ আমি যখন তাকে মহাব্বত করি তখন এমন হয়ে যায় তার সঙ্গে আমার সম্পর্ক আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে ও বাসা রাহুল্লাহি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখেহা তা আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে কাউ কোনো জায়গায় আঘাত করবে যে হাত দিয়ে কিছু ধরে আমি তার হাত হয়ে যাই অরিজলাহুল্লা তিয়াম সি বিহা আমি তার পা হয়ে যাই যে পা দিয়েছে কোনো জায়গায় যায় এবং চলাফেরা করে আল্লাহ কি কেমনে চোখ হয়ে যান কেমনে মাহলুকের তার সৃষ্টির কান হয়ে যান কিভাবে হাত হয়ে যান কিভাবে পা হয়ে যান এর অর্থ কি অনেক গভীর অর্থ আল্লাহতালা কান হয়ে যান অর্থাৎ এই লোকটার কথা কান দিয়ে এমন কথা শুনতে পছন্দ করে যে কথা শুনতে আল্লাহ তালা পছন্দ করে কান দিয়ে এমন কোনো কথা শুনতে পছন্দ করে না তার কাছে খুব খারাপ লাগে যেটা যে কথা শুনে আল্লাহ অপছন্দ করেন গী করা করা গী আল্লাহ শুনে পছন্দ করেন তাহলে কাহিনী বললে কাছে একদম খারাপ লাগে গান বাজনা শুনে আল্লাহ তালা খুব পছন্দ করেন নাকি তাহলে গান বাজনা শুলে মোমনের কাছে ভালো লাগবে পছন্দ করবে আর একটু বাজান আর একটু বাড়ান না তার কাছে অপছন্দ লাগবে এরপরে চোখ দিয়ে আমি তার চোখ হয়ে যাই চোখ দিয়ে দেখে ওই জিনিস দেখা বন্দা পছন্দ করে যে জিনিস দেখা আল্লাহতালা পছন্দ করেন যা দেখা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না বন্দা সেটা দেখতে চায় না চোখকে ফিরেই রাখে কি কি জিনিস দেখা আল্লাহ তালা পছন্দ করেন আমরা জানি না আর কোনটা থেকে অপছন্দ করেন সেটা আমরা জানি না হ্যাঁ আমাদের নফসকে আমাদের চোখকে সেখান থেকে সরিয়ে নিতে হবে তা আল্লাহ বলেন যখন আমি তাকে মোহ্বত করা শুরু করে দেই আমি তার কানকে কন্ট্রোল করার তৌফিক তাকে দিয়ে দেয় তার চোখকে কন্ট্রোল করার তৌফিক তাকে দিয়ে দেয় এর বাইরে সে কোন কাজ করে না তার হাত হয়ে যায় এ হাত দিয়ে কোনো জায়গায় এমন জায়গায় কাউকে একটু আঘাত করবে না যে যাকে আঘাত করা আল্লাহলা অপছন্দ করেন সেখানে আঘাত করবে যে আঘাত করাটা আল্লাহ তালা পছন্দ করে। কোন কিছু টাচ করা এমন জিনিস কখনো টাচ করবে না যে জিনিসকে টাচ করা স্পর্শ করা আল্লাহ তালা অপছন্দ করেন বরংচ আল্লাহ তালা যা পছন্দ করেন সেটাই একমত টাচ করবে পা দিয়ে চলা সে ওই দিকে যাবে যেদিকে গেলে আল্লাহতালা খুশি হন যেদিকে গেলে আল্লা তালা খুশি হন না সেদিকে সে কখনো যাবে না মাস্টি দিয়ে আসলে এলেমের মাহফিলে আসলে আল্লাহ তালা খুশি হন পা ওদিকে চালাইলে আল্লাহ খুব খুশি হন এক কদমে একটি করে নেকি বা একটি গুণা মাফ আর এক কদম আল্লাহর কাছে মসজিদে আমরা আসি বাসার থেকে একটি কদম যখন দেই গুনা কিছু মাফ হয়ে যায় আবার আল্লাহর কাছে আমাদের এক শ্রেণী প্রমোশন হয় উপরের দিকে এরকম বাড়ি থেকে এসছেন কত কত কদম দিয়েছেন অনেকগুলো কদম দিয়েছেন অনেকগুলো আল্লাহ আপ হয়েছে ঘরে ঘরে যাওয়া তাদেরকে নিয়ে আসা আল্লাহ ঘরের দিকে নিয়ে আসা দিনে মাহফিলের দিকে নিয়ে আসা এই কাজ করা আল্লাহ পছন্দ করেন গান বাজনা মাহফিলে যাওয়া মেলা দেখতে যাওয়া খুব পছন্দ করেন নাকি আল্লাহ তালা বাজারে গিয়ে ঘুরাঘুরি করা জরুরি শপিং এর জন্য বাজারে না গিয়ে উপায় নাই যাইতে হবে জরুরি কেনাকাটার জন্য কিন্তু বিনা থাকা শপিং করা ঘুরে ঘুরে দেখা কি আছে না আছে আমরা একটা কাপড় কিনবো তার জন্য তিন ঘন্টা ব্যয় করে সারা এটা একটা এক ধরনের আউটিং হয়ে গেল আর কি কিন্তু এই আউটিংটা খুব ভালো আউটিং না ওখানে অনেক মুনকার আছে কদমে কদমে চোখের মধ্যে কি গুণা হচ্ছে আল্লাহ কিভাবে নিজেকে হেফাজত করা যায় আর বাজার হচ্ছে একটা বড় তার বড় দাওয়াতি কাজের সুযোগ এইজন্য সে বাজারের উপরে বিশাল ফ্লাগ লাগাই বসে থাকে আকর্ষণ সৃষ্টি করে ফ্লাগটা দেখছেন নাকি কোনো দিন দেখবেন না কিন্তু মনের মধ্যে আকর্ষণ হয় যাওয়ার জন্য এই যে বাজারে মানুষ অনেক সময় কাটায় কেউ কেউ আসে বাজারে আসলে কোনো কিনা কাটা নাই তবুও একটু ঘুরে আসতে মনে চায় এই যে আকর্ষণটা দেখেন এটা কিন্তু কারণ আছে যে শয়তান আকর্ষণ সৃষ্টি করার জন্য অনেক বেহুদা কথাবার্তায় বেহুদা হাঁটা হাটি বেহুদা অনেক কিছু দুনিয়া দাঁড়ির একটা প্রধান আখড়া হচ্ছে বাজার সব মানুষ বেঁচা কেনায় পেরেশানি এই বলে তো জরুরি কাজ রুজি রোজগারের কাজ রুজি রোজগার জরুরি কাজ সেটা আল্লাহ করে দিয়েছেন সেটার জন্য নবী করিম সাল্লা বুজুর্গ হওয়ার কেমনি সর্বনাশ হয়ে গেছে তার বুজুর্গ শেষ বাজারে ঢুকছে এই কথা নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতো মা রসুল শিফিল আসোক এই রসুলের কি হয়েছে বাজারে ঘুরে দেখি তাহলে না কিন্তু কাজের বাড়ি সদা কথা ঘোরাঘুরি করা ঠিক হবে না তাহলে আমরা ওই হাদিস বেলাইয়া শুনছিলাম তাই না যে আল্লাহ তালা এইভাবে আল্লাহর অলি হওয়া যায় তাহলে কিভাবে আল্লাহর অলি হওয়া যায় এক নম্বরে আবার ফরজ এ বাদত গুলোকে একদম হান্ড্রেড কিভাবে আমি খুবই উঁচু মানে আদায় করতে পারি কোনো কাজসাট না করে এক নম্বর দুই নম্বর হচ্ছে শূন্যতা এবং নফলগুলোকে আস্তে আস্তে নিজের জীবনে বেশি করে বাড়ানোর চেষ্টা করা আর তিন নম্বর হচ্ছে এই যে নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এইগুলাকে আল্লাহর নাফরমানির কাজ থেকে সরিয়ে নিয়ে এসে আল্লাহ তালা ফরমাবরদারির কাজ এইগুলাকে লাগিয়ে দেওয়া এই কাজগুলো করলে আল্লাহ তালা বলি হওয়া যায় তাহলে আল্লাহর সঙ্গে যে ওলা সম্পর্ক আল্লাহর ওলিয়া এবং আউলিয়া সেই চাপটা আমাদের ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এখন মেইন তাফসিরে আসি যে তোমরা কাফের দিকে তোমাদের ওয়ালি বানিয়ে না এই ওয়ালি অর্থ হচ্ছে মানুষ মানুষের একান্ত আপনজন, একান্ত উপকারী যার উপরে আপনি অনেক কিছু যার সঙ্গে লেনদেন করেন মনের কথা প্রকাশ করেন যার সঙ্গে আপনার গভীর সম্পর্ক রাখতে হয় একেবারে হৃদয়ের সম্পর্ক থাকতে হয় আপনার দুঃখ সুখের সে অংশীদার হয়ে যায় মাঝে মধ্যে এরকম ঘনিষ্ঠতা হয়ে যায় আমরা সবাই সবার সঙ্গে এখানে কি এত ঘনিষ্ঠ আসি নাকি কিন্তু কারো কারোর সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ আছে আমি আপনার কেউ কেউ আসেন অনেক কিছু জানি আর অনেকেরই অনেক কিছু জানি না এমন কোনো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয় নাই হয়তো আমরা দূর থেকে এই কাপড়কে একটু মহাব্বত করি জাস্ট অল কিন্তু ডিটেলস কুর কি এত জানি না কিন্তু কিছু লোক আপনার এরকম আছে আমারও থাকতে পারে যে আমরা একেবারে খুব ক্লোজ ভ্যারি ভ্যারি ক্লোজ এই মানুষের মধ্যে এই ক্লোজনেস এটা হচ্ছে মানুষের মধ্যে মানুষের ওয়ালি হওয়া লায়াতের সম্পর্ক এবং এই ক্লোজনেস কারণে কোনো বিপদ আমার হয়ে গেলে আপনি দৌড়ে আসবেন আপনার বিপদ হয়ে গেলে আপনি আমাকে সবার আগে ফোন করবেন ভাই একটু আমার এই অবস্থা হয়ে গেছে আপনার খুশির খবর হলে আপনি সবার আগে আমাকে দাওয়া দেবেন উনি আপনাকে সবার আগে দাওয়া দেবে এই যে ঘনিষ্ঠ সম্পর্কটা এটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা এই দিকটা তো আল্লাহ তালা বলছেন মোমিনরা এরকম ঘনিষ্ঠ সম্পর্ক কাফের সঙ্গে না করে কার সঙ্গে করবে মোমিনের সঙ্গে করবে খবরদার কোন মমিন যেন কোনো কাফেরকে কে মমিন ছাড়া অন্য কোনো কাফের কে এত ঘনিষ্ঠ সম্পর্কের সঙ্গী সাথী না বানায় সোধা কথা এবং এই বিষয় অনেকগুলো আয়াত এসেছে সে আজ গুলো আমরা কিছু কেছে নেব কেউ যদি মোমেন দিয়ে মুসলমান বাদ দিয়ে অমুসলিমের সঙ্গে এত তো রাত দিন উঠা বসা ঘনিষ্ঠতা সমস্ত শেয়ার করে তার সঙ্গে তার উপরে নির্ভর করে সবকিছুতে সে তার আপনজন জন হ্যাঁ সে তার সবকিছু এরকম যদি কেউ হয়ে যায় অম আল আলিকা ফলে ইসামিন আল্লাহ হিফিসাই এরকম যদি কোনো কাফিরের সঙ্গে কোনো মোমেনের এত ঋদ্ধতা এত ঘনিষ্ঠ সম্পর্ক তাহলে আল্লাহর সঙ্গে তার আর কিছু থাকলো না তাকে সঙ্গে তার সম্পর্ক কাটা করে দিল। ইল্লা তবে কোনো কোনো সময় মুসলমান হতে পারে তখন কাফের সঙ্গে নিজের যান বাঁচানোর জন্য বড় মুসিবত থেকে বাঁচার জন্য যদি তাকে এরকম মৌখিক সম্পর্ক রাখতে হয় উপরে দিয়ে একটা সম্পর্ক রাখতে হয় কিন্তু আন্তরিকভাবে সে জানে যে অন মনের সম্পর্কটা থাকবে কার সাথে মোমেনের শ্বাসে কিন্তু বাহ্যিক একটা সুসম্পর্ক থাকতে পারে না থাকলে বড় ক্ষতি করে ফেলবে সেই কারণে এতটক সম্পর্ক যদি নিরাপত্তার কারণে করতে হয় তার সারারাত থেকে বাঁচার জন্য রাখতে হয় মোটামুটি তাহলে এটা আল্লাহ তালা কনসিডার করবেন আম্মার এবং ইয়াসের রাজিয়াল আনুক এবং সাহাবি তার মা সুমাইয়া রাজিয়াল আনুকে শহীদ করে দিয়েছে তার পিতা ইয়াসিরকে অনেক নির্যাতন করেছে আম্মারকে ধরে অনেক নির্যাতন করেছে মাকায় কাফেররা এত নির্যাতন করতো আর নির্যাতন করতে পিটাতে বলতো যে মোহাম্মদ সাল্লাহ গালিগালাজ করল্লাহ আমি তো হালাক হয়ে গেছি যখন একবার ছুটি পেয়েছেন সেখান থেকে ছুটি এসেছেন ইয়ারাসুল্লাহ আমি তো সব বরবাদ হয়ে গেছি কি হয়েছে আমাকে ধরে এত নির্যাতন করেছে ততক্ষণ পর্যন্ত না আপনার ব্যাপারে এমন কিছু কথা উচ্চারণ করেছি যা আমার মুখ দিয়ে আবার আমি এখন আপনাকে শুনাইতে পারবো না এত খারাপ কথা আপনার ব্যাপারে তারা আমার মুখ দিয়ে বের করে চলে না হলে তারা আমাকে জানে মেরে ফেলত তখন তিনি বললেন যখন যখন তুমি আমার ব্যাপারে এরকম খারাপ কথা উচ্চারণ করেছিলে তখন তোমার অন্তরে আমার ব্যাপারে কি ধারণা ছিল তিনি বলেছেন ইয় রাসুল্লাহ পৃথিবীর মধ্যে আপনার মতো এমন জায়গা আমার দিলে আর কারো জন্য ছিল না পিতা মাতা কোন মাখলুকের মহাব্বত এবং সম্মান এখানে নাই ওই পর্যায়ে যে পর্যায়ে আপনার জন্য তখনও ছিল তখন তিনি খোদা না করে অত্যাচার করে আর না বললে তোমার যান ছাড়বে না তাহলে তখনও তুমি আবার বলতে পারবে কোনো অসুবিধা নাই আল্লাহ তালা তো বান্ধাকে বান্ধার প্রতি তো আল্লাহর রহমত আছে দয়া আছে মায়া আছে এরকম বিপদের মুহূর্তে এতটুকু আল্লাহ অ্যালাউ করেছেন কিন্তু বিনা বিপদে সুযোগ সুবিধা নেওয়ার জন্য টাকা পয়সা অর্থ ক্ষমতা এগুলো ভোগ করার জন্য তাদের কাছে ইসলামের বিরুদ্ধে কি কি কাজ করতে হবে সব বলে তো সব করতে রাজি আসি তোমাদের গোলামি চিরদিনের জন্য করব এরকম যারা করতে চায় তাদের কাছ থেকে আল্লাহ তালা সেরাত মুস্তাকিম চিরতরে উঠাই নেব এদের কপালে জীবনে আর কোন দিন সেরাতে মুস্তাকিমে ফেরত আসার শুধু থাকবে না এই অবস্থায় এদেরকে মরতে হবে তাদের কপালে হবে না কারণ তারা হচ্ছে তারা এই নেক রাস্তা ছেড়ে সেরাতে মুস্তাকিম সেরে বহুদূর চলে গেছে আল্লাহর দিনের দুশ্মনী করার জন্য আল্লাহ তারা তাদের থেকে প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোন উপায় নেই আল্লাহ তালা এইরকম কাজ যেন মোসমানা না করে সাবধান করছেন অনেক শক্তিশালী এবং তিনি প্রতিশোধ নিতে সক্ষম আল্লা কাদির সব কিছুর উপরে তার ক্ষমতা আছে মনে রেখো তার ক্ষমতা চিরস্থায়ী তোমাদের ক্ষমতা আল্লাহ তালা তোমাদেরকে আল্লাহ তালা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন আই হাজুকুম নিহীতিহ কাজেই ইম আতা ইবনেক বলছেন আততাফ্রী বলছেন আল্লাহ করছেন যদি আর আল্লাহ তালার যারা পছন্দ লোক তাদেরকে তোমরা কষ্ট দাও তাহলে আল্লাহ তালা তোমাদেরকে কি শাস্তি দেবেন সেই কথা সম্পর্কে আল্লাহ তালা তোমাদেরকে সতর্ক করছেন আর মনে রেখো যেতে হবে মরে গেলে কোথায় যাবেন আল্লাহর কাছে যেতে চায় না কাফের মোশেক সে কোথায় যাবে সেও আল্লাহর কাছে যেতে হবে সে যদি বলে যে না আমি আল্লাহর কাছে যেতে চাই না অন্য জায়গায় যাবো তার অন্য জায়গা আছে আর মাসুর নিশ্চিত ভাবে আসতে হবে ভাবে তোমার বাচার উপায় নেই আমার কাছে আসতেই হবে সে কথাটা শুধু মনে রেখো আমি আবার সাবধান করে দিচ্ছি আল্লাহ বলছেন পরবর্তী আয়তে আপনি বলে দিন তোমরা যদি লুকিয়ে রাখো তোমাদের অন্তরে যা কিছু আছে অথবা সেটাকে প্রকাশ করে দাও ইয়া আল্লাহুল আল্লাহ তালা সেটা জানেন আমরা প্রকাশ করে দিলেও আল্লাহ তালা জানেন লুকিয়ে রাখলেও আল্লাহ জানেন ও আলম ইসলাম শুধু তোমারটা জানেন না আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন সে সব জান তার কাছে তোমরা কিছুই গোপন রাখতে পারবে না অল্লাহ তিনি শুধু কোন একটি দেশে কি হয় তা জানেন না সারা দুনিয়ায় পাহাড়ের অভ্যন্তরে গুহার ভিতরে সমুদ্রের তল পেটে কি আছে না আছে কোথায় কি ঘটছে সংগোপনে অত্যন্ত সতর্কতার সাথে কে কোথায় কি করছে কেউ যাতে টের না পায় সব কিছু তিনি জানেন তার চোখের বাইরে তার দৃষ্টির বাইরে তার জ্ঞানের বাইরে কিছুই ঘটে না কোন গাছ থেকে কখন একটা পাতা পড়বে সেটাও আল্লাহ আল্লাহতালা কাছে একদম জানাশুদিনায় লিখিত আছে ফি কিতাব এটা আল্লাহর কাছে কিতাবে সংরক্ষিত আছে এখন আবার আল্লাহ তালা বললেন আলা আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতাবান ফি যা কিছু হয়েছে এগুলো সবকিছু ইমপ্লিমেন্ট করতে সবকিছু কার্যকরী করতে আল্লাহ তালা সম্পূর্ণ সক্ষম দুনিয়াতে অনেকেই অনেক কিছু করতে চায় কিন্তু সব পারে না কিন্তু আল্লাহ আল্লাহতালা যা কিছু করতে চান সব পারেন তিনি সবকিছুতে পারঙ্গ নাই তার তিনি যেটা করবেন সেটাকে যদি আমি লক্ষ্মী দর ওম আমি লক্ষ্মী সুদুল সেদিন যেদিন আল্লাহ তোমাদেরকে ধরবেন হে জালিমরা ইয়ৌ মতে যদি কুল্লু নফসিমা আমিলাত মিন খাইর। প্রত্যেকটি ব্যক্তি সেদিন পাবে প্রত্যেকটি নাফ্স সেদিন পাবে যা কিছু সে আমল করেছে নিকামল তার সামনে রেডি কতটুকু নিকামল আপনি কোথায় করেছেন কার কতটুকু উপকার করেছেন যদি দুনিয়া কেউ না জানে স্বীকারও না করে আপনি অমুক উপকার করলেন স্বীকারও করে না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন ও ক্ষতিগ্রস্ত হন নাই সব আল্লাহ তাহলে আপনাকে রেডি করে দিবেন সে যে আপনার উপকার নিয়ে অস্বীকার করলো আপনার আগুন কেন আপনাকে এখন আল্লাহ আরো বেশি পুরস্কার দিবেন ক্ষতি হয় নাই আমরা অনেক সময় তার উপকার করি সে স্বীকার করলে খুব ভালো লাগে মোটামুটি আর সে যদি স্বীকার না করে আর উপকার করতে মনে চায় না বরঞ্চ খোটা দেই একদম সব বন্ধ করে দেই। তবে তার স্বীকার করা দরকার ছিল স্বীকার করলে তার লাভ হতো স্বীকার করলে তার লাভ হতো মানলাম ইয়স্কুরস্কুর যে আল্লাহ শুক্রিয়া আদায় বান্দার শুক্রিয়া কারণ স্বীকার করলে তো কিছু দুনিয়াতে একটু ভালো লাগছে সেটা মিস করছেন তো ওটা আল্লাহ তালা পোষাই দিবেন ওইটার কম্পেন আরো বেশি পাবেন এসব পাবে কি নেই কেমন করেছেন সব পেয়ে যাবেন অনেক সময় আমরা ভালো কাজ করলে আমরা একটু বলতে চাই আমি এই করেছি সেই করেছি বলার জন্য অস্থির হয়ে যাই তুই এত বলার মধ্যে কি দরকার বললে লোকেরা আমাকে কি দিবে একটু বাহবা দিবে আল্লাহ তালা কাছে যেটা পাওয়া যাবে সেটা যদি কমে যায় বলা বলে শুরু করলে সবাই বেশি আমি আবার খুব শুনতে চাইলে যদি রিয়া চলে আসে আমার তো কমে যাবে আমার গুণা হয়ে যাবে কিন্তু যদি লোকেরা না বলে আমার মন খারাপ করার কিছু নেই বরঞ্চ আমি বেশি পাবো একদম রেডি সব তোমার কাছে আল্লাহ উপকার করার ক্ষেত্রে সমাজ কল্যাণের জন্য কি করেছেন এখলাসের সাথে রিয়ার সাথে করলে সব আপনার যাবে এখলাসের সাথে করলে একদম মিস হবে না যার্রা পরিমাণও সব হাজির সেদিন সমস্ত নাস দেখতে পাবে সে কি কাজ করেছে তার সামনে হাজির রেডি আর অপকর্ম কি করেছে গুনা কি করেছে। সেগুলো সব রেডি পাবে এখন গুনার বিশাল লিস্ট যখন জালিম দেখবে অপরাধী যখন দেখবে গুণাকার যখন দেখবে তা এত গুনার লিস্ট তখন তার কাছে এত কষ্ট লাগবে ফেলে দেওয়া হতো অথবা যে গুনার কাজ আমি করেছিলাম সেই কাজটা সেই রাস্তাটা যদি আমার থেকে দূরে থাকতো আমি ওই কাজে না যেতাম কতই না ভালো হতো কত টাকা আত্মসাত করেছি কারে ব্যবসা যে ঢুকে দিসি পার্টনারকে আউট করে সব কবজা করে ফেলেছি আহ কি খুশি কি ফুর্তি দখল করে ফেলেছি আরেকজনের জমি আরেকজনের বাড়ি দখল করে ফেলেছি কি খুশি একেবারে পয়সা করে টাকা দিয়ে কিনতে হয়নি এমনি পেয়ে গেলাম কি মজা লাগে আর কি করবে হাই হাই কি করেছে আমি কি করেছি এই কাজ যদি না করতাম এই কাজটা যদি অনেক দূরে থাকতো আমার থেকে আমি সর্বনাশ করে ফেলেছি আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজের সম্পর্কে আল্লাহ একটু আগে এক দুই আয়াত আগে আল্লাহ তালা বলেছিলেন আবার রিপিট করলেন আবার রিপিট করলেন এবার রিপিট করে আল্লাহ তালা বলেন আল্লাহ বন্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল এই জন্য তোমাদেরকে এখন সাবধান করে দিচ্ছি আমার নাফরমানি করলে কি পরিণতি হবে যদি তোমরা বন্ধু বানাও আর আমার লোক তাদেরকে কষ্ট তাহলে তোমাদের কি অবস্থা হবে আমি বলে দিচ্ছি তোমাদের কল্যাণ কামনা করে এখন বলছি আমার নাফরমানি থেকে সরে আস আল্লাহ বান্দাদেরকে রহম করেন আল্লাহ আল্লাহলা বান্দাদের প্রতি অনেক দয়া দেখাইতে চান এই জন্যই আল্লাহ তালা তোমাদেরকে এরকম করে বারে বারে করিয়ে দিচ্ছেন খবরদার খবরদার আল্লা শাস্তি দিবেন তোমরা কি তার থেকে বাঁচতে পারবে তোমরা তা থেকে বাঁচতে পারবে না এরপরে আল্লাহ তালা করেন। হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে পছন্দ করো তাহলে আমার পথ অনুসরণ কর আমার সুন্নতকে ফলো কর তাহলেই ইহাবেব আল্লাহ তালা তোমাদেরকে মহাবত করবেন আর তোমাদের গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন রাহিম আল্লাহ তালা অনেক গুণা মাফ করে দেন অনেক বেশি রহমত এবং দয়ার অধিকারী এখানে ইমাম কাসিমত বলেন হা দিন আয়াতুল করিম হা কেমাতুন আল্লাহুল আল্লাহ যারা যারা আল্লাহর মহব্বতের দাবি করেন এই আয়াত হচ্ছে তাদের জন্য একটা ফয়সালা যারা বিভিন্ন তরীকে আল্লাহর মহব্বতের দাবি করে আল্লাহর মহব্বতের অনেক কিছুই মানুষ আবিষ্কার করে অনেক আমলও জোগাড় করে কোন আমলটা করলে আল্লাহ তালা মহব্বত করবেন কোন তরীকে আমল করলে আল্লাহ তালা মহব্বত করবেন না এই আয়াতে তার ক্লিয়ার ধারণা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কোন তরিকে আমল করলে আল্লাহ তালা মহব্বত করবেন নবী করিম সাল্লা শূন্য তরীকা অনুযায়ী প্রত্যেকটি কাজ করলে আল্লাহ তালা আপনাকে মোহাম্বত করবেন আপনি কিভাবে নামাজ পড়বেন কিভাবে করবেন নবী করিম সালিক কোন জিকের কে আল্লাহ তালা পছন্দ করবেন যেই জেকের টা নবী করিম সাল্লাহাম তরিকায় করা হয়েছে কোন দিন সাহাবিদিকে নিয়ে নবী করিম সাল্লাম জিকের করেছেন হু হু কর দেখি পাওয়া গেছে না উজুবিল্লা করিম সালাম সকাল সন্ধ্যা জিকির করেছেন ওনার চেয়ে জিকির করেনা কেউ বেশি আছে সাহাবিদিকে নিয়ে এরকম করে আপনার জেকের করতে করতে আমি এক মাহফিলে গেছি তিরিশ বছর আগে ঢাকায় এখন আমি কতক্ষণ করলাম নাকি করব সেটা ভুলে গেছে আমার আগে না পরে আরেক এরকম করা একজনকে দেওয়া দিছে তো স্টেজ এর মধ্যে আপনার তক্তা টক্তা দিয়ে স্টেজ বানিয়েছে আর কি এখন সে মাইকের মধ্যে যখন এরকম জেকের শুরু করে দিছে এখন তো মানে স্টেজ ভেঙে পড়ার অবস্থা মানে আমি তো তার্যব বলে গেলাম যে এটা কিরকম দিকের এই উম্মের মধ্যে আল্লাহ হাস্যকর আল্লাহ কত বড় ইবাদত কত আদবের সাথে করতে হবে কত এখলাসের সাথে করতে হবে কত মহাব্বত দিয়ে করতে হবে এবং সেটা বাইন কা টাইমস আপনি এবং আপনার আল্লাহ মিলে করবেন আল্লাহকে সামনে নিয়ে আপনি একা একা করবেন বেশি বেশি করে যদি জেকের একসঙ্গে করা এত ফজিল হতো অন্তত নবী করিম সাল্লাহাম আবুবর উমর রাজি আহমা এত মহাবতের লোকগুলোকে ডেকে বলতেন চলো আমরা তিনজন আসো পাওয়া গেছে কোন হাতিতে আর ক্ষেত্রে আমাদের দেশের দোয়া এত লম্বা হবে আর সারা দুনিয়া দোয়ার মধ্যে স পাওয়া যাবে এরকম দোয়া কয়েকদিন নবী করিম সাল্লা করেছেন কোন সিরাতের কিতা বা খুঁজে বাইর করেন তিনি লম্বা দোয়া করেছেন তিনি একাই করেছেন সাহাবাদিকে বলেছেন এমনি করে দোয়া কর তাহলে আমাদের দেশের অনেক কিছুর মধ্যেই মুসলিমের অনেক কিছুর মধ্যে আমরা নবী করিম সাল্লা সাম থেকে দূরে চলে গেছি এবং এই জন্য যে ইমাম কেহির রহমত আলী বলেছেন যে ব্যক্তি তরিকা মুহাম্মাদ ইয়া মুহাম্মদ সাল্লা তরিকার মধ্যে নয় অন্য কোন তরিকা ফলো করে কত তরিকার নাম আছে না বিভিন্ন তরিকা মুখস্থ করা আছে তাই না তরিকা তরিকা কয়টা ইসলামী একটা সেই তরিকার নাম কি তো আর তরিকা তোর মহাম্মাদা মানে মোহাম্মাদা ছাড়া আর কোন তরিকা নেই অমুক বুজুগের তরিকা অমুক সিলসিলার তরিকা কোন তরিকা নাই তরিকা কয়টা একটা এই কথা আল্লাহ বলে দিয়েছেন আর কেউ যদি এই তরিকার বাইরে শূন্যতের বাইরে কোন আমল আবিষ্কার বলে আর বলে যে এত মজা এত লোক এত লম্বা সুর এত লম্বা টান এত উঠা এত বসা এত লাফালাফি এত ফালা ফালি এগুলা করে খুব লোকেরা খুব মজা পায় এগুলোর মধ্যে আর তার সঙ্গে তো আপনার গরু জবাই আছে তার সঙ্গে গরম গরম জিলাপি আছে মজার আর শেষ হই এগুলো তারপরে সারা রাত তামাওয়া দাওয়া করে তারপরে কি যে এক মহা মহাসমারোহী ধুমধাম এগুলো কেমন এবাদত এরকম কোন এবাদত কবে করেছিলেন রসুল উল্লাহ সাল্লাহ তাহলে এগুলো সবগুলো জাহালাত এগুলো সব শায়তানের আবিষ্কার করা তরিকা ইসলামের মধ্যে সয়দান ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত তরিকাগুলোকে এই জন্য সাদ করেছেন মান আমিলা যে যেকোনো আমল করে যে কোনো ইসলামের এবাদত আমল জিকির আজকার এবাদত করে যেটা আমার তরিকা নয় আমার আমল নয় যা আমি করিনি আমি শিখাইনি ফাহুয়া রাদ রদ শব্দ বুঝেন রদ বাংলাতেও আসে রদ করে দিয়েছে তার মানে প্রত্যাখ্যান করে দিয়েছে রিজেক্টেড তাহলে এই সমস্ত আমল এই সমস্ত এই সমস্ত দোয়া এই সমস্ত এই যে মাহফিল একটা যেগুলো আমাদের এই সমস্ত এই সুন্নতের বাইরে কাজগুলো হচ্ছে এই বিশাল বিশাল অনুষ্ঠানগুলো সব রদ কিছুই কবুল হবে না আল্লাহ তালার কাছে এখন ইমাম ইদান কাই ইমাহ বলেন আল্লা তো এটা বলেন না ফারুকা বাজাও এগুলোতে কিছু বলে নাই কত রকমের মারাফতিক গান আছে আল্লাহর মহব্বতে এমন গান বাজনা আছে এই বাংলা বাংলায় একসময় ছিল মারাফতী গান তার মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়েছে আরবিতে যার ফলে মাজামির শৈতান শয়তানের যন্ত্রপাতি সহি হাদিস এটা হয়ে গেছে এখন জাহেজ অনেকের কাছে এগুলো নিয়ে ফতুয়াও দেয় খুব এগুলো নিয়ে চলে আর বলে কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান কেউ যদি এইরকম করে তাহলে আল্লাহ তালা তাকে কি করবেন তাহলে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ সুন্নতের উপর চলে এই বাদাটা তিনি কিভাবে করেছেন এই বাদটা তিনি কিভাবে করেছেন আমি ওইভাবে করব আমি এর বাড়ি যাবো না তাহলে তার জন্য সুসংবাদ ইউ হেবেব কুমুল্ল তাহলে আল্লাহ তালা তোমাকে মহাব্বত করবেন দুই নম্বর গুণা মাফ করে দিবেন আল্লাহ কাছে এবাদতে রাসুল্লাহ সাল্লাহ শূন্য তরিকাকে তালাশ করতে হবে এর বাইরে যতই মজা লেগে থাকুক যতই বাদদাতা জমানা থেকে চলে আসুক যতই সমাজে করে আসুক এগুলোকে আমরা কখনই গ্রহণ করব না এগুলা থেকে সরে আসবো আল্লাহ গাফুর রাহিম আল্লাহ তালা হচ্ছেন গুনা মাফকারী তিনি অনেক মাফ করে দেন অনেক রহম করেন রাসুল আপনি বলে হে নবী আপনি বলে দেন যে আল্লাহকে মানো আল্লাহর রসুল আল্লাহকে অনুসরণ করো আল্লাহ রাসুলকে অনুসরণ করো এই একদিয়ার প্রিন্সিপাল এটা এইটা আছে না নাই এত আলেম করছেন আপনি বলবেন না কেন আমি কি আরেক আলেমকে আল্লাহ আমাকে আল্লাহর রাসুল ঠিক আছে কিনা বলেন খবরদার অমুকের এক্সাম্পল দেবেন না তমুকের এক্সাম্পল দিবেন না এটা দেওয়া ঠিক হবে ন আল্লাহ তাহলে আতীল ওর রসুল আল্লাহর কথা শুনো আর রসুলের কথা শুনো আমাদের দেশে করলো অমুক দেশে করলো বাপ দাদা করে আসছে অমুক পির সাহেব বলেছে অমুক হুজুর বলেছেন অমুক আলেম বলেছেন এত বড় আলেম বলেছেন ছোট আলেম না বড় আলেম এইটার কোন প্রশ্ন নাই আতীয় লহা ওর এই কথা যদি না মানে ফাইন তাওয়াল্লাহ এই কথা থেকে তারা যদি সরে যেতে চায় ফাইন আল্লাহ কা তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে মহাব্বত করেন না অপছন্দ করেন তাহলে আল্লাহ এবং তার রাসুলের কথা না শুনলে না মানলে এটা নিয়ে আর্গুমেন্ট করলে এর বিরুদ্ধে মতবাদ দিলে তাকে কাফের বলে দেওয়া হচ্ছে এখানে আপনি আল্লাহর কথা কোরআনের আয় দিয়ে রেফারেন্স দিলেন আপনি হাজির শুনিয়ে দিচ্ছেন আসে বললো রাখেন এগুলা কোরআন এবং হাজি আমরা সারা জীবন করে আসি আমাদের বুজুগানিদিন সব কি সব কি উল্টা পাল্টা ছিলেন নাকি আমরা এগুলা মানি না তাহলে কি হয়ে গেল কাফের হয়ে গেল কুপুরি হইতে কতক্ষণ লাগে কুপুরি হয়ে গেল খবরদার সাবধান আল্লাহ এবং তার রাসুলের কোরআনের আয়াত এবং হাজিসের রেফারেন্স যখনই থাকবে সাবধান যদি আপনার কাছে খটকা লেগে যায় আমি বুঝতে পারছি না সারা জীবন কি শুনলাম এখন কি শুনি তাহলে থামেন থামেন কোন মন্তব্য করবেন না শুনেন ভালো করে বুঝেন টাইম নেন বুঝে না আসলে আরো সময় নেন আরো বুঝেন চেষ্টা করেন আল্লাহ তালের কাছে ওফিক চান ক্ষমতা কোনো নেগেটিভ মন্তব্য করবেন না কোনো কমেন্ট করবেন না তাহলে কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে উপরের দিকে চলে যাবে এই যে এখন মনে করেন সামনে এই এই মুহূর্তে এই সিজনের মধ্যে অনেকেই অনেক তরিকা অনেক কিছু অনেক মাহফিল করতে চান অনেক কিছু আহ উদযাপন করতে চান নবী করিম সাল্লা বলেন আমাদের ঈদ কয়টা দুইটা আর কেউ কেউ বানায় কয়টা তিনটা এই একটা ধর্মীয় জিনিস এটা কি আমরা কয়টা বানাবো আমাদেরকে আল্লাহ তালা বানানোর জন্য স্বাধীনতা দিয়েছেন এগুলো আল্লাহ তালা দিবেন উম্মতের ঈদ কয়টা হবে এবং তার কাছ থেকে যিনি খবর দিবেন রসুল্লাহ সাল আলাই তিনি এই খবর দেওয়ার দায়িত্ব কয়টা ঈদ হবে তিনি বলে যাবেন এর বাইরে একটা বাড়ানোর কমানোর অধিকার আছে আমি কমপ্লিট করে দিলাম এখন আমি যদি আরেকটা তিন নম্বরে ঈদ বানাই আরেকজন এসে চার ঈদ তাহলে দিন কি মনে হয় কমপ্লিট হয় নাই নবী করিম সালাম সামান্য কিছু মিস করে গেছেন আমি আজ করে দিলাম তাহলে বেদাত এত খারাপ জিনিস কেন যে আপনি মনে হয় জন্য নবীর উপরে মাতবরি করতে যাচ্ছেন। এটা নাম কি নবীর মোহাম্বত শতান কোন তরিকায় আসবে আপনি জানেন না নবীর মোহাম্বতের তরিকায়ও আসতে পারে নবীর দুশ্মনির তরিকায় যেমন আসবে মহাব্বতের তরিকাও আসতে পারে খালি মোহাব্বত থাকলে হবে না মহাব্বত কোন তরিকায় করতে হবে কেমনি করতে হবে এই কথা নবী করিম সাল্লাহসাল্লাম বুঝাই গেছেন না জাননি রাস্তা কি হবে নবী করিম সালামত করতে হবে দৌড়তে হবে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বেন না শুয়ে পড়বেন এগুলো ওই সাহবাইকে আমি তিনি কিছু শিখে যান নাই সাহবাইকে কোন তরিকায় দরদ পড়েছেন ওই তরিকার বাইরে দরুদ করার পর কোন সুযোগ আছে না পরবর্তী পর্যায়ে আবিষ্কার হওয়া অনেক কিছুকে যদি কোরআন হাজি না মিলে তাহলে এগুলা রাদ এগুলা থেকে আসতে হবে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সুন্নতের উপরে আমল করে আল্লাহ এবং তার রাসের অর্জন করার তৌফিক দান করেন